দোয়েল কোকিল ময়না সামাল মিষ্টি করা গায় সবুজ গাছগাছালি সবই তোমার দায় দোয়েল কোকিল ময়না সামাল মিষ্টি করাকা, গায় সবুজ শ্যামল গাছগাছালি সবই তোমার দায় তোমার নামে তসবি পুরী মু আমার জয় যে ভরে তোমার দানে মতে আমরা মহিয়া দোয়েল কোকিল ময়না সামল মিষ্টি করাগা, গান সবুজ শ্যামল গাছ সবই তোমার দান দোয়েল কোকিল ময়না শ্যামল মিষ্টি করাগা গান সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান পাহাড় নদী ঝর্ণাসাগর তোমার প্রেমী সবাই পাগল অদম হয়ে আমি শুধু গাই তোমার গান পাহাড়ে নদী ঝর্না সাগর তোমার প্রেমে সবাই পাগল অদম হয়ে আমি শুধু গাই না তোমার গান সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান দোয়েল কোকিল ময়না শ্যামল মিষ্টি করা গান সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান দোয়েল কোকিল ময়না শ্যামল মিষ্টি করা গান সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান আকাশ ভরা চাদ তারা তোমার গানে আত্মহারা পাকপাখালি বনের পশু গাই যে তোমার গান। গানে হার পাক্পা খালি বনের পশু গাই যে তোমার গান। সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান দুইল কোকিল ময়না শ্যামাল মিষ্টি করা গান সবুজ শ্যামল গাছ গাছালি সবই তোমার দান। দইল কোকিল ময়না সামাল মিষ্টি করা গান সবুজ সামল গাছ গাছালি সবই তোমার দান তোমার নামে তাসবি পড়ে মনটা আমার যাই যে ভরে তোমার দানে নেয় মতে আমরা মহিয়া দইল কোকিল ময়না মিষ্টি করা গান सबूज श्यामल काज गाली सॉबी तुमारदा सबूज श्यामल गाज गाली सॉबी तुमारदा